রসুলপুর ময়দানের তিন ব্যাপী ঐতিহাসিক তাকসিরুল কুরান মাহফিল হালকায় জিকির তা রোজ শুক্রবার এর আখের মোনাজাত আমার আপনার প্রাণ প্রিয় মুর্শিদ শায়খ আমিরুল উমারা আলহাজ হজরত হাফেজ মৌলানা আব্দুল মতিনেসারি পীর সাহেব রসুলপুর দাম বারকাত হোম আমরা সকলে হজরতকে একটু স্বাগত থাকবে জানাই দীর ইসলাম দীর ইসলাম সিলসিলায়ে উজানি সিলসিলায়ে সালামুকুম রহমাতুল্লাহ আওয়াজ বন্ধ যে যেখানে আছেন জাগা পান বসে যান ভর্তি বরং কারা কারা কাটছেন হাতু ডান দেখি কারা কারা ভর্তি বরম কাটেন না এত ডান ভর্তি বরম নিয়ে নেবেন আমার হুকুম আত্মামান আপনাদের পরামর্শ নিয়েই পত্রিকা ছাপানো হয়েছে পত্রিকার গ্রাহক হবেন পত্রিকা নেবেন দেশের কলম এই পত্রিকা নেবেন আপনারা পত্রিকা বের হোক এটা আপনারা পত্রিকা পরামর্শ হয়েছে। নিজে নেবেন অফার নিয়ে দেবেন গ্রাহক বানাবেন বই অল্প আমলে বেশি ফায়দা অল্প পয়সায় বেশি এ বইটা আবার নূতন সংস্কার হয়েছে গোট বাঁধাই করেছি প্রত্যেকের ঘরে ঘরে বইটা দরকার অল্প আমলে বেশি ফয়দা এ বই প্রত্যেকের ঘরে ঘরে দরকার দুনিয়াবীর ভয় দেওয়া আছে আখেরাতের ভয় দেওয়া আছে পড়তে নেবেন নারী জীবনের শান্তির ঠিকানা এই বইটা পটবাজ করা হয়েছে নূতন সংস্কার করা হয়েছে পড়তে গে নেবেন মেয়েদের জন্য খুবই দরকার মেয়েদের ভুল সংশোধন মেয়ে ভুল সংশোধন ভুল আসে না মেয়ে লোকের একটা বেহায়া মেয়েলক সমাজের যে ক্ষতি করতে পারে এক হাজার পুরুষও তা পারে না আবার একটা ভালো মেয়ে লোক সমাজের যে উপকার করতে পারে এক হাজার পুরুষও তা পারে না এজন্য মেয়েদের বই পুস্তক নেবেন আপনারা আমার জীবন কাহিনী জানতে চাইলে নেবেন অন্ধকারে আলোর দিশা ফজলের আদানের আগে কেউ জলিজিক করিতে পারিবেন না প্রশাসনের পক্ষ থেকে যারা আসছেন আপনাদের কাছে আমার অনুরোধ এত বড় জালসা আপনারা মেহরবানি করে একটু খোঁজখবর রাখবেন মেহরবানি করে একটু টল দিবেন যারা আছে তারা আপনার ঠিকমতো করবে স্বেচ্ছাসেবকরা বসে না থাকে একটু আটাহাটি করা দরকার পিতা পুত্রের আজব কাহিনী বইটা পড়সেন যারা জানেন গোড়ী যারা পাহারা দিচ্ছিল ঘুমাই ছিল কবর খনন করিয়া সে গুলেদান লাশ নিয়ে গেছে লাশ তো না জীবিত আপনারা স্বেচ্ছাসেবক এমন না যে জায়গায় বসে বসে নাক ডাকেন বসে বসেও কিন্তু ঘুমানো যায় আসরের পরে যখন আপনারা মোসাফা করছিলেন এই মোসাফার মধ্যে কিন্তু আমি এক ঘুম দিছি মানে আমার হাত ছিল ওই বেঞ্চের উপর সবাই হাত লাগাইছে আমি রীতিমতো বসে বসে ঘুমাইতেছি খবর তার এই আমার মতো ঘুমাইলে কিন্তু মুশকিল তার মানে শরীর ক্লান্ত তো এই জন্য ওই কাম করছি দেখলাম যে ওকে কাম ওরা করুক আমার কাম আমি করি আল্লাহ দেহ বাক্য দারা মুড়ি ধরে চাও বাবা নিহত করে নাও টানাটানি করিও না गए गाए, गाए हाथ लगाओ मुड़ी हाइले निहत करियाओ गए गए हाथ लगा आवाज बंध आवाज बंदो आवाज बंदो, बंदो आगामी माहफिल अठारो उन्नीस बस फेब्रुआारी দুই হাজার ষোলো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্র শনিবার দুই হাজার ষোলো নিরামাদের কায়দা বয় নামাদের কায়দা বয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استعوذ بالله ربي من كل شر من كل لا حول لا قوه الا بالله بالله العظيم يا الله আজ হতে ভাল কাজ করব অন্ধকার ছেড়ে দিব বি সামনে গুনা করবো না এই মহলে বা এক হইতেছি চায় তরি খায়িস্টিয়া হাত দিয়া মুজাকি দিয়া নাকশন আব্দ মতিম নি হাতি ধর্শী পীর ধর্ষি খলিফা আলাহ মৌলানা মহাদিস মুবাসফর মুফতি অব্দুল খারক বর্ধমানি নস্পাত মদানি তরিফা বর্কর ইমানী লুক আসিব করো তুমার হাবিবের জমা তুমার অলি আগুন জমাতে আল করো এখন যারা মুরিদ হওয়ার নিয়োগ করেছেন তারা দাঁড়ান নূতন যারা মুরিদ হয়েছেন তারা দাঁড়িয়ে যান এখন মাশ আজ থেকে তোমরা আমার রুহানি সন্তান डाना हाथ कुछ करो जरा दल हे आल्लार्शिदे हाथ अंगीकार करे चल रथ चेष्ट करबा तौफिक दल तुम्हारे भलबासा फल मुर्शिदे भरोना दम्बर शबक आदाय कर समय अभावना परशुदिन सकाल बार शबक वो तक पतिया देव इनशा आल्लाबक बी आजीफार बी खरीद करिए निबक बी খরিদ করিয়ে নিবেন পড়বেন শবক আদায় করবেন আলহামদুল সুরা আকবর বসেন বসেন আলহামদুল সুরা আকবর কুরুহাল্লা তিনবার দরুক শরীফ তিনবার পড়েন একটি ঘোষণা দিতেছি মজলিস্মতিক্রমের সিদ্ধান্ত অনুযায়ী বানানো হয়েছে ১৯ নম্বর ধারা অনুযায়ী কাঠামোতে ১৯ নম্বর ধারা আছে সাত নম্বর ধারা আছে সেই হিসাবে আমিরুলা মুফতি বানানো হয়েছে রসুলপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার ভাই মাওলানা মাসুম্বিল্লা কে খোদা না করুন ইনকেস। কোন মাহ যদি আমি যাইতে না পারি অসুস্থতা তরুণ এদেরকে পাঠানো হবে যদি বেকদুরি করেন তাহলে কিন্তু গুণাগার হবেনা জলামানা ও তারা এলানা খুনান্নাল খির ربنا آتنا في الدنيا حسرا وفي الآخرة حسرا وفينا عذاب النار اللهم إنا نحمدك على كل نعمة ونستغفرك من كل ضم ونسألك من كل خير ونعوذ بك من كل شر وبلاء ولا حول ولا قوة إلا بالله اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم أتحب العفو فعفو أنها ربي لحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصقون سلام على المرسلين والحمد لله رب العالمين